এখন সেটা পদ্মাঙ্গটা বড় বেশি অঙ্গন মঞ্চের নাটক হয়ে আছে নিউজ করে নাকি নিবন্ধার কাহিনী একটা সীমিত দর্শক তার কাছে কারণ। ওটা একটা নভেল প্রেজেন্ট করা এটুকুই হতে আছে তাই নয় ওটাতে আরো একটা জিনিস চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে চেষ্টা করা হয়েছে মানে সেটাও কন্টেন্ট থেকেই এসেছে ভীষণভাবে ওটা অ্যাটমসফিয়ারের নাটমসফিয়ার এর বিষয়বস্তু হিজল অর্থাৎ বেদেরা ওই জিনিসগুলো যদি না আসে তাহলে হয় না সেই সেই অভিজ্ঞতাটা দেবার জন্য দর্শককে প্রায় ঘিরে ফেলা অর্থাৎ তার সামনে অভিনয় হচ্ছে পেছনে অভিনয় হচ্ছে চারিপাশে অভিনয় হচ্ছে ওই একই স্পেস তার অংশীদার আমরা দুই পক্ষ অভিনেতা পক্ষ এবং দর্শক পক্ষ এইটা করতে না পারলে ওই অ্যাটমোসফিয়ারটা দেওয়া যায় না সেজন্য আপনি দেখেছেন যে দর্শকের পেছনের যে প্যাসেজগুলো তিন দিকের প্যাসেজ আর একটা ছোট অ্যারেনা অপেক্ষাকৃত ছোট অ্যারেনা স্পেস এই সব মিলিয়ে আমরা করেছি এবং অনেক সময় যে কথাবার্তাগুলো আসছে অ্যারেনার থেকে একটা আসছে তো তার যাওয়া হয়তো বাইরের থেকে আসছে কি বাইরের থেকে সাউন্ডের একটা ব্যাকড্রপের মতন আছে তার এগেন্স এদিকে চলছে বা সুর আছে এইরকম ধরনের জিনিস করে ঘিরে ফেলা হয়েছে তার ফলে আমাদের ওই দর্শক সংখ্যাটা সীমিত হয়ে গেল হঠাৎ যদি আমার এখানকার এই আশি জন দর্শক হঠাৎ যদি ধরুন দুশো জন দর্শকও পরিণত হয় তাহলে আমার প্যাসেজের ল্যাঙ্কগুলো সব বেড়ে যাবে তাতে আমাদের টাইমিং সব গল হয়ে যাবে তখন আমাদের এটা একটু দুঃখ দিয়েছিল কিন্তু একটা কথা হয়েছিল যেটা চেষ্টা করি কারণ অঙ্গনমঞ্চে কী কী করা যায় এর সম্ভাবনা কি করে পুরোপুরি ব্যবহার করা যায় সেটাও তো আমাদের একটা উদ্দেশ্য দেখা সেইটা করেনি তারপরে দরকার হলে যদি গ্রামে গঞ্জে নিয়ে যেতে হয় এর আরেকটা ভার্সান হবে তো সেই আরেকটা ভার্সান আর হয়ে ওঠেনি পর্যন্ত আর কোথাও অভিনয় হয়নি হওয়া মুশকিল কারণ গ্রাম ছাড়াও যদি একজন ঘরেও বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের যখন নিমন্ত্রণ করে কিউ। সেখানে দর্শক সংখ্যা আশি নব্বই থেকে অনেক বেশি হয় এখানে কিন্তু দেড়শো দুশো হলেই আমাদের আপসেট যেমন সাকিম ধরুন এখানে একেবারে সেখানে আমাদের করতে কোনো অসুবিধা হয়নি কারণ ওই দর্শকের পেছনের প্যাসেজ ব্যাবহার করছি না তো সেখানে আমাদের যে একটুখানি দূর দর্শক বসিয়ে তার পেছনে প্যাসেজ দেওয়া সেটা করেছি তারপর বাইরে গিয়ে যখন অসুবিধা করতে হয়েছে দুটো থেকে আরম্ভ করে নাটকের টেম্পো বা স্পিড বা হয়েছে তো আমি বলছি না যে দুটোই মাস্টার করতে পেরেছি আচ্ছা এই সম্পর্কে তাহলে যে আপনি যে ট্রেনিংটা দিচ্ছেন সেটা আলাদা করে কি করলো আমার কেন মনে পড়ছে না আচ্ছা যাই হোক একটা ফাঁক যায় এই ফাঁক গুলো যাচ্ছে আসলে হয়তো পুরনো নাটক করছি তার মধ্যে একজন চলে গেল থাকতে পারলো না কি বসে গেল তখন সে রিপ্লেস করতে হয় এই রিপ্লেসমেন্টই আমাদের অনেক টাইম চলে যায় সময় চলে যায় খুব বোরিং কাজ কিন্তু বাধ্য হয়ে করতে হয় কারণ এই অঙ্গলমঞ্চ চালাতে গেলে আমাদের একটা দুটো নাটক রেখে চলবে না সাত আটটা নাটক একসঙ্গে রাখতে হয় ও এইবার মনে পড়েছে মানুষে মানুষে করেছিলাম মানুষে মানুষেটা এটা একটু বলার দরকার নাগিনিকন্নার আগে করেছিলাম মারাস পরে মারাস খাদা সাকিরা পরে এটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে এসেছে এবং আমি আগের বারে বলেছি কিনা আমার মনে পড়ছে না কোথায় বলেছি ভাঙা মানুষ বলেছিলাম না খালিপার্ক ইন দা রে প্রেজেন্ট করি ভাঙা মানুষ না তারপর সেটা নানান কারণে বন্ধ হয়ে যায় এটা এক হিসেবে ভাঙা মানুষেরই একটা স্ট্রাকচার কিন্তু বলতে গেলে নন ভার যে কথাগুলো ভাষা যেটুকু ব্যবহার করা হয়েছে সেটা যেরকম আমরা ভাষা যাকে বলি একটা স্পিচ বা ডায়ালগ যার অর্থ আছে এভাবে ব্যবহার করা হয়নি কয়েকটা সিরিজ অফ স্টেটমেন্টস আছে সেই স্টেটমেন্টগুলো একেবারে অসংলগ্ন হয়তো খবরের কাগজের হেড লাইনে নিলাম একজন মন্ত্রীর বক্তৃতা একটা লাইন হয়তো একটা ওই ধরনের পলিটিক্যাল রচনা একটা লাইন তার সঙ্গে হয়তো সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই লাইনটাও আছে কিংবা দই তিন ব্যাস এই লাইনটাও আছে কিংবা ফরন মাছ গোল এই লাইন রয়েছে এরকম কতগুলো স্টেটমেন্ট যার জবাবে না বলছে এবং শেষকালে একটা হ্যাঁ বলছে এইভাবে এই ভাষা যেটুকু ব্যবহার হয়েছে এইটুকুই ব্যবহার হয়েছে এছাড়া একটা কৃষের ডা টি পার্টি সিন যেখানে ওই ঘিদে কয়েকজন ভিক্ষা চাইছে আর একটা খুব পশ টি পার্টি চলেছে তাতে একটা আর্টিফিশিয়াল ডায়ালগ সেটাও ভাষা না বুঝলে কোনো ক্ষতি নেই যদি জিনিসটার টোনটা বোঝা যায় কারণ একেবারে ড্রয়িং রুম স্মল টক আর কিছু নয় কাজে ভাষার উপর নির্ভরশীল নয় একবার ভালোবাসার কথাটা মানে জানলে আর কোন বাংলা ভাষা জানবার দরকার হয় এই হচ্ছে মানুষের মানুষ এখানেও যদি ভাঙা বোনের সম্বন্ধে না বলে থাকি তাহলে একটু বলে রাখি কতগুলো ফেনো যেমন ধরুন ক্ষিদে যেমন জেলখানা বন্দিত্ব টর্চার যেমন এই যে প্রাদেশিকতা সাম্প্রদায়িকতা এগুলো আছে তারপরে ম্যানিপুলেশন অর্থাৎ আমরা জানতে পারছি না কিন্তু আমাদের উপর থেকে চালিত করা হচ্ছে একটা কোনো শক্তি সামাজিক শক্তি আমাদের চালিত করছে আমরা ভাবছি আমরা ফ্রি সেইটা তারপরে টাকা টাকার প্রভাব মানুষের উপরে প্রতিযোগিতা তারপরে আমাদের যে কতগুলো ছবি তৈরি করেছি মানে শব্দ দৃশ্য বলা যেতে পারে অডিও ভিজুয়াল কতগুলো ইমেজ এইটা তৈরি করেছি এই হচ্ছে মানুষের আপনি দেখেছেন কি না দেখতে পারেন তো যে সেদিন তারপরে করি এবং তারপরে আবার একটা গ্যাপ পরে এইবারে ওই নাটকটা যেটার কথা আগে উল্লেখ করেছি সাত বছর পরে আমার অরিজিনাল নাটক খাটমাটিনেখা হয় তো এই একটা আছে। যেভাবে আমি খানিকটা বসে লিখি লেখা হয়ে গেলে তারপরে হয়তো শতাব্দী ধরল না পড়া হলো এই একটা পদ্ধতি আমাদের আরেকটা হচ্ছে যেখানে গ্রুপ ওয়ার্ক যেটা পুরোপুরি বাসি খবর গ্রুপই সমস্ত তথ্য সংগ্রহ করেছে গ্রুপই যত সিদ্ধান্ত নেবার নিয়েছে এবং তার উপরে ওয়ার্কশপ হয়েছে কাজ হয়েছে এবং শেষ দিকে আমি একটা স্ক্রিপ্ট এডিট করে তৈরি করেছি কিন্তু আমার নিজের কোনো সিদ্ধান্ত বা নিজের কোনো মেটেরিয়াল ওর মধ্যে ঠকে এটা বাসি আবার মানুষে মানুষেটা আমাদের আগে ওই মডেলটা ছিল যে ভাঙা মানুষ এখানে একটা কিন্তু সেইগুলোকে একটু উল্টে একটা কোরিওগ্রাফি করা সেখানে হয়তো আমার বেশিরভাগ সাজেশান আমারই ছিল কাজে এক হিসেবে আমার পরিচালনায় বলা যেতে পারে কিন্তু গ্রুপ ক্রিয়েশন ওভাবে নয় আবার গ্রুপ ক্রিয়েশনও বটে কারণ এই যে কোরিওগ্রাফিটা তৈরি করা সেগুলো গ্রুপই ট্রাই করছে তারপর আমি হয়তো এডিটিং এর মতন করছি কাজে ওটা এক হেপে গ্রুপ বার্ক বলা চলে তবে যতটা গ্রুপ বার্ক এটা ততটা হয়তো নয় আচ্ছা ঘাটমার কিন্তু সময় আমাদের হাতে নাটক ছিল নাগিনী গণার পর অনেকদিন কিছু হয়নি রিপ্লেসমেন্টের কাজ হচ্ছে নাটকও নেই ও পদ্মা নদীর মাছিটা নান কারণে ধরা যাচ্ছে না ওটা ছাড়া নাটক নেই তখন দলের অন্যরা কিছু কিছু বাকসব টাকসব নেয় এবং একটা বেশ ফ্রাস্ট্রেটিং অবস্থার ছিল তখন আমার মাথায় বহুদিন ধরে কতগুলো জিনিস ঘুরছিল যেমন হাসি হিউমারকে ইউজ করা একটা খুব গভীর তীব্র একটা কোনো বিষয়বস্তু কিন্তু প্লেস করছি হিউমারের মাধ্যমে একটা গ্রিম সাবজেক্ট আমার মনে হয়েছিল হয়তো এটা চার্লি চাপলিন দেখে বেশি করে মনে এটা আমার ভয়ানক ইচ্ছা বহুদিন আগে প্রহলাপ নাটকে এই জিনিসটা খাইটার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রলাপ নাটকটার বিষয়বস্তু হয়তো একটু অবস্কিওর বা এ ফিলসফিও বিষয়বস্তু সেই জন্য সেই হিসেবে ওটা হয়তো ঠিক করেছে একবার কিন্তু বর্তমান শতাব্দী যে ধরনের নাটক করছে তার মধ্যে না সেই জন্য প্রলাপ নেওয়ার এবং এর সঙ্গে সঙ্গে কতকগুলো প্রায় অবস্রেশনের মতন আমার ভায়োলেন্স এর ব্যাপারটা ভায়োলেন্স নানান ধরনের যেটা আমাদের ঘরে ঘরে আছে পরস্পরের প্রতি আবার যেটা একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে আছে জাতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে আছে এইটা মূল বিষয়বস্তু ধরে এইটাকে একটা হাসির মাধ্যমে করা যায় কিনা এরম একটা জিনিস আমার মাথায় ঘুরছি এবং এক ধরনের ব্ল্যাক কমেডি বলতে পারেন আমরা বাংলা করেছি কালো হাসির নাটক এইটা নিয়ে শতাব্দীর সঙ্গে তখন একদিন আলোচনা এইগুলো আমার মাথায় ঘুরছে এবং আমি হয়তো কিছু চেষ্টা করতে পারি এই এইভাবে করা এই হাসিটাকে ধরে নিয়ে করা যে ধরনের আগে কখনো করি সবগুলোই খুব সিরিয়াস এটাও সিরিয়াস তবে হাসি অন্যগুলোতে ছিল না হাসির ব্যাপারই ছিল না কিন্তু হাসিটাকে ধরে নিয়ে করা এবং সেখানে ওই হাসি জিনিসটারই অ্যানালিস কিছু কিছু করা আমার মনে হচ্ছে সুকুমার একটা বই পড়েও শোনানো হয় মানে নন সেন্স কি কিউমার কি কি এই ধরনের কতগুলো জিনিস ব্ল্যাক হিউমার আমি বোঝাবার চেষ্টা করছি হয়তো কমিউনিকেট করতে পারছি না বা আমি নিজেই ভালো করে বুঝতে পারছি না কি বলতে চাইছি এইভাবে একটা আলোচনা হয় সেই আলোচনার তাগিদে আমি আলোচনার পরে বাড়ি এসে একটা সিন লিখি আচ্ছা যে এই ধরনের বোধ একটা সিন আমি লিখলাম পরের দিন আমি আবার সেই সিনটা পড়ে শোনালাম যে আমি হয়তো এই জিনিসটা মিন করছি এই ধরনের জিনিস মিন করছি এইটার উপর আমি কাজ করতে পারি ওরা রাজি ওই কাজ হয়তো এর মধ্যে হয়তো আবার আরেকটা সিন লেখা হলো এরকম করে হয়তো বহুদিন আগে একটা কি সিন লেখে রেখেছিলাম ছেনা পাতা ওরম পড়ে থাকে আমার সেই একটা উদ্ধার করে সেইটাকে বদলে আর একটা সিন তৈরি হতো লম্বা সিন তৈরি হতো এই এইরকম করে আমাদের কাজও চলছে আমার লেখাও চলছে লেখাটা কিন্তু সম্পূর্ণ আমারই হম পাশি খর খবর যেরকম শতাব্দীর রচনা এটা কিন্তু শতাব্দীর রচনা নয় কিন্তু যেখানে যে নাটকের উপরে ওয়ার্কশপ চলছে রিহার্সাল চলছে সেই নাটকি আমার অর্ধ সমাপ্ত তারই আবার সিন বাই সিন মাঝখানে মাঝখানে লেখা হচ্ছে এই ধরনের অভিজ্ঞতা আমার বা শতাব্দীর আগে হয়নি তো এই থেকে ওটা যে কখন কিভাবে লেখা হলো তারপর সাজানো হলো হয়তো একটা সিন ভেবেছি আগে যাবে অন্যটা পরে সেভাবে কাজ করা হলো আবার পরে এসে আমি উল্টে দিলাম পরে একটা আগে নিয়ে এলাম আগের একটা পরে দিলাম একটা সিন হয়তো বাদ চলে গেলাম একটা সিন হয়তো খানিকটা আরো কতগুলো লাইন দিয়ে জোরদার করা হলো ঠিক ক্লিয়ার করা এক জায়গায় হয়তো লিঙ্ক ছিল না একটা লিংক সিন প্রোভাইড করা এই এইরকম করতে করতে এগোতে এগোতে ও নাটকটা শেষ হয় তারপরে স্ক্রিপ্ট হয়ে যায় তারপরে স্ক্রিপ্টের উপরে কাজ করি তারপরেও কিছু কিছু রিভিশন হয় সেই হিসেবে অন্য নাটকগুলো যেমন যখন লিখেছি তার অভিজ্ঞতা এটা আমার কিরম যেন কোথা থেকে কখন হয়ে গেছে আমি টেরি পাইনি খুবই মজার লাগে লেখা হয়ে গেল তবে আমাদের কাজ আরম্ভ করবার সময় আমি বলেছিলাম যে দেখো এটা কাজ করে যাবো কিন্তু এই ধরে নিয়ে কাজ করে যাও কেন এটা আমার তখন মনে হয়েছিল আমাদের কারোর কনফিডেন্স ছিল না কারণ আমরা অভ্যস্ত নয় যে বিষয়বস্তু নিয়ে হাসাহাসি করা হচ্ছে আমি কনসেনট্রেশন ক্যাম্প আউসবিটসে কি করে অত্যন্ত সায়েন্টিফিক্যালি বেশি লোক কম সময় মারা যায় এবং ডেড বডিগুলো ডিসপোজ করা যায় খালি তাই নয় ডেড বডির যে রিসাইক্লিং ভ্যালু তাদের সেই দাঁত বা রাসায়নিক সার যে তৈরি করা যায় তাদের দিয়ে এই ধরনের একটা বিষয়বস্তু সেইটা নিয়ে আমি হাসব এবং খালি তাই নয় খালি হাসলেই হবে না হাসির মাধ্যমেই বিষয়বস্তুটা আরও বেশি করে পৌঁছবে এটা খুব সহজ জিনিস না এটা ঠিক করে করছি কি না করছি তার সন্দেহও থাকে আর যদি হয় অভ্যাস যদি না থাকে তাহলে দর্শকরা ওই হাসবো কি ঠিক করতে না পেরে আলটিমেটলি ডিজেক্ট করে দেয় এই সাইকোলজিতে দ্বিতীয়ত এই ধরনের বিষয়বস্তু এইভাবে করতে গেলে কতগুলো যাকে বলে সেই জিনিস আসতে বাধ্য কারণ আমার লজিকটা হচ্ছে এই যে আমাদের পৃথিবীটাই অ্যাপসার্ট এখনকার আমাদের সমাজ ব্যবস্থাটাই অ্যাপসার্ট যে আমরা চাঁদে মানুষ পাঠাবো এদিকে পৃথিবীর খিলের প্রবলেমটা হানগারের উপবাসের প্রবলেমটা সলভ করতে পারবো না এই সিচুয়েশনটা অ্যাবসার কিংবা এমন নিউক্লিয়ার ব্যাপার আমরা জমিয়েছি যা দিয়ে পৃথিবীটাকে চারশো বা ধ্বংস করে দেওয়া যায় এরকম চলছে কেউ জানে না কি করে বন্ধ করা যাবে এটা একটা অ্যাবসার অথচ এই অ্যাবসার ডিটি গুলো আমরা চোখ খান বন্ধ করে মেনে নিয়েছি এমনভাবে মেনে নিয়েছি এগুলো আর অ্যাপসাইড লাগে না খবর কাগজে পড়ি তবু অ্যাবসাইড লাগে না এই ধরনের কন্ট্রাডিকশন যেগুলো চলছে মানুষের প্রচন্ড বুদ্ধি আর মানুষের প্রচণ্ড মূর্খতা বুদ্ধিহীনতা এই দুটো এক সঙ্গে চলেছে তো এইগুলো যদি একটা নাটকে প্রকাশ করতে হয় সেই নাটকটা একটা সরল সহজ ন্যাচারেলিস্টিক নাটক হবে এটা সম্ভব না সেই জন্য ন্যাচারেলিস্টিক নাটকের বাইরে অনেকদিনই আমি বেরিয়ে এসেছি বোমাও ন্যাচারেলিস্টিক নাটক না কোনোটাই না সুতরাং সেটা করব। কাজে এরও নেচারটা খানিকটা হিউমারটা খানিকটা ওই অ্যাপসার ধর্মী হতে বাধ্য সেটাও দর্শকের নিতে অসুবিধা হতে পারে হয়তো পরে আবার অসুবিধা হবে না দেখতে দেখতে হয়তো অসুবিধা হবে না বা এখনো যারা আমাদের সব কটা আগের নাটক পরপর দেখেছে যারা এখন আর ওই গল্প বলার নাটক বা ন্যাচারালিস্টিক নাটক আমাদের কাছ থেকে আশা করে না তাদের হয়তো অতটা অসুবিধা হবে না নতুন যারা আসছে তাদের অসুবিধা হতে পারে বা বাইরে পড়তে গেলে হয়তো অসুবিধা হতে পারে এইজন্য আমাদের কনফিডেন্স ছিল না কিন্তু আমরা করে গেছি অর্থাৎ মঙ্গলা দাসী সে হঠাৎ কেন একটা সফিস্টিকটেড লেখাপড়ার জন্য মেয়ে হয়ে গেল নিরা নামক কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা মঙ্গলা কেন নিরা হলো এর আসলে এখানে কোনো জবাব নেই জবাবটা হচ্ছে মঙ্গলার নিরামিলিয়ে যে জিনিসটা প্রকট করলো সেইটা ভিতরে ঢুকলো কিনা যদি ঢুকে থাকে তাহলে মঙ্গলার নিরা হওয়া যাতে কিন্তু মঙ্গলা কেন নিরা হলো এই প্রশ্ন আলাদা করে যে করবে তার কাছে এই জিনিসটা হবে হয়তো এই এই ধর্মের নাটকের এই ধরনের নাটকের এইটাই ধর্ম এটা কখনোই লাইন বাই লাইন অ্যানালিসিস করলে এর জবাব পাওয়া যায় এটা হয় টোটাল ইম্প্যাক্ট একটা হবে হলে হবে পুরোটা এবার পুরোটা হয়ে যাবার পর এটার একমাত্র জিনিসটা ঢোকবার উপায় হচ্ছে পুরোটা মুখ যদি হাসি থাকে হাসি পেলে আমি হাসবো আমি হেসে নেব তারপরে হয়তো সমস্ত নাটকটা হয়ে যাবার পরে জিনিসটার ইম্প্যাক্ট আমার উপর পড়বে তারপরে যদি চিন্তা করার থাকে চিন্তা করব বা যদি কিছু ভেতরে নেবার থাকে ভেতরে নেব আবার আমি হাসি চেপেও যদি বসে থাকি তাহলে বোধহয় পুরো জিনিসটা হবে না কারণ তাহলে ওই অ্যানালিসিস এসে পড়বে এটা কেন হলো ওটা কেন হলো সেটা কেন হলো এই ওভাবে লাইন বাই লাইন অ্যানালিস কিছুতেই এনারক হয় না এর ধর্ম এরকম নয় এর ধর্ম হচ্ছে যখন হচ্ছে তখন যে তাৎক্ষণিকতাটা আছে তক্ষণি তক্ষণি চা আছে হাসি থাকলে হাসি কোনো উপভোগ থাকলে উপভোগ কোনো ইনফরমেশন থাকলে হ্যাঁ ইনফরমেশনটা পেলাম যদি ঢেট আসে আমার কাছে আমাকে নাড়া দিনও পেলাম ঠিক যেমন যেমন হলো তেমন তেমন নেওয়া অ্যানালাইজ না করা এবং তারপরে হয়ে যাবার পরে টোটাল ইম্প্যাক্টটা নিজের ভেতরে নিয়ে তারপরে যদি অ্যানালিসিস করতে করতে হয় কিন্তু সেই অ্যানালিসিসের ভাষাটা অন্যরকম সাধারণ ন্যাচারেলিস্টিক নাটকের অ্যানালিসিস যেভাবে হয় চরিত্র চিত্রণ কেমন হল কেমনভাবে নাটকের স্ট্রাকচারটা বিল্ট হলো কেমনভাবে ক্লাইম্যাক্সে গেলাম কি না গেলাম রেজলিউশন কী হলো এটার ভাষা কিন্তু তা হবে না এটা অন্যভাবে বিচার করতে হবে কারণ অবস্থা এমন বদলে গেছে যে আজকের অবস্থা প্রকাশ করতে গেলে নাটকের স্ট্রাকচারও বদলাতে পারত তো যাই হোক এইসব কারণে আমাদের ভরসা খুব ছিল না যে এটা নেই কিন্তু সুখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত সাতটা শো হয়েছে এবং এমন মজা এটাও আমাদের একটা করি অন্তত পরপর দুই শুক্রবার রাখি কনসলেশনের জন্য আমাদের তাছাড়া দর্শকও অনেকে দেখতে চায় তো ভিড়টাও বেশি হয় তো এই প্রথম দুটো শুক্রবারের মাঝখানে মাঝখানের যে সপ্তাহটা সেই সপ্তাহে আমরা পরপর দুটো ফল শুধু একই না মানে তারা ওই সময় চেয়েছে আমরা বলেছি ওই সময়টা আমাদের এমন অবস্থা উপায় নেই অন্য নাটক করতে পারবো না করলে এটা পারবো না হলে আর তারা ওই সপ্তাহে চেয়েছে এবং সাহস করেছে এটা নিয়ে যেতে সুতরাং করেছি একটা দুর্গাপুরে একটা কলকাতার একটি ব্যাঙ্ক এবং দু জায়গা দিয়ে আমরা খুব ভালো সাড়া পেয়েছি তবে ওখানে গোড়ার দিকে এই আমি একটু আগে যে কথাগুলো আপনাকে বললাম যে এই নাটকের অন্য ধরণ সম্বন্ধে ঠিক এইটুকুই কথা দুটো জায়গাতে আমরা একটু বলে নিয়েছিলাম তাতে কাজ হয়েছিল খানিক খাটমার্কিং আরও আমরা গল্প করেছি আরও একটা এবং কৃষ্ণনগরে আনস্টফিসের জায়গা যেখানে অন্য নাটক করেছে আমরা ১৩ই মে আবার এই নাটক নিয়ে যাচ্ছি অর্থাৎ সেই হিসেবে আমরা যে খাটমার ক্রিকেট যেভাবে গৃহীত হবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি গৃহীত হচ্ছে এটা আমার মনে হয় খুবই আশার কথা কারণ অনেক সময় যে এই প্রশ্নটা ওঠে যে অভিনেতা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে দর্শক তৈরি হওয়ার ব্যাপার একটা আছে তো এক হিসেবে আমরা কতগুলো আমাদেরই তাগিদে আমাদের বিষয়বস্তুটা প্রকাশের তাগিদে কতগুলো নতুন ফর্মের অনুসন্ধান তো আমরা করছি নাট্যশৈলী বা একটা নতুন ভাষার সেদিকে আমরা যতটা এগোচ্ছি দর্শকরা বোধ আমাদের সঙ্গে সঙ্গে সেই ভাষাটা আয়ত্ত করার ব্যাপারে অনেকখানি এগোচ্ছেন বলে আমার মনে হচ্ছে তার কি হলে এই নাটক রিজেক্টেড হবে এই হচ্ছে খাটফাট ক্রিজানিক আমি বুঝতে না নাটকের লেখা হচ্ছে না কেন আমি বেশিরভাগটাই বলে ওই রেখে নিলাম হাতে সেটা একটা মস্ত বড় জেনারেলটা আছে নাটক করা যায় নাটক নেই নাটক নেই এখানে এখন যা নাটক লেখা হচ্ছে দেখবেন যারা থিয়েটারের সঙ্গে একেবারে সক্রিয়ভাবে যুক্ত তারাই নাটক তৈরি করছে হোক বা অভিনেতা পরিচালক এই ধরনের আর ধর যিনি একেবারে সক্রিয়ভাবে অভিনয় পরিচালনার মধ্যে নেই অথচ নাটক লিখেছেন এরা আর কাউকে পাওয়া যাবে না অথচ নাটক কিন্তু লেখা হয়েছে অরিজিনালও হয়েছে আমি ভালো খারাপের কথা কিছু বলছি না ভালোও হয়েছে অনেক এগুলো হচ্ছে অর্থাৎ থিয়েটার গ্রুপগুলো নিজেদের তাগিতে নাটক তৈরি করে নিচ্ছে এবং আমার সেটা একদম খারাপ বলে মনে হয় না ভালো বলেই মনে হবে কারণ থিয়েটারের ভেতরে থাকলে নাটকের ভাষা একটা হয় এক ধরনের হয় আর তা নাহলে থিয়েটারের ভেতরে না থেকেও পরিচিত হতে হয় যেমন মোহিত পরিচিত কারণ মোহিত থিয়েটারের সঙ্গে যথেষ্ট সম্পর্ক রাখেন এটা আমার ধারণা মানে অন্তত রিহার্সাল বসে দেখা বা পরিচালকদের সঙ্গে থাকা অভিনয় দেখা নিজে সক্রিয়ভাবে না আমি জানি না এখানে আজকে যে স্থিতিটা আছে যেটা আপনি বললেন নাট্যদল নিজের জন্য বাইরের যে নাটকগুলো গুলো হচ্ছে রেডিমেড নাটক সেটা তো নাটক আছে সেটা কিন্তু নিজের গ্রুপের জন্যে গ্রুপকে যে উৎপলই হন আর মনীষ মিত্রই হন আর অরুণ মুখার্জি হন আর বাদল সরকারে হন সবাই যে নিজের গ্রুপ আছে নিজের প্রোডাকশন স্টাইল আছে গ্রুপের যে লোকজন আছে তাদের দৃষ্টিতে রেখে করছেন তার ফলে তার বাইরে কিন্তু এই নাটকগুলো অন্য দলগুলো খুব কম খেলতে পারছেন নাটক এত বড় বড় বিরাট কাস্টের নাটকের মনোজ মিত্রের বহু দল আচ্ছা কলকাতার দল করে না সেটা একটা কারণ হচ্ছে না আর আপনি ইন্ডিপেন্ডেন্টলি নাটক লেখার জন্য আমি শুনেছি হিন্দিতে লেখা হচ্ছে অনেক দলের পক্ষে করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে সেখানে দলগুলি কেন নাট্যকার ইন করতে পারছেন না সেটা আমি জানি না এটা আমি তো বাদবাহ সেটা স্বীকার করে নিলাম যে যেরকম স্থিতিটা আছে এটাতে প্রকাশক যা রয়্যালটি দিচ্ছেন সেইটাই হবে আজ থেকে পাঁচ সাত বছর আগে যত রয়্যালটি টাকা আমরা পেতাম প্রত্যেক বছরে ফুটকার ফুটকার টাকাটা আসতো আখন একদম কেউ পাঠায় না সংকট আমাদের আছে নাটক কেউ লেখবা পড়বার জন্য কিনবে না অভিনয় করবার জন্য কিনবে কিন্তু অভিনয় রয়াল্টি দেবে না কাজে নাট্য নাটক লেখা আর কবিতা লেখা অন্তত তাই করে খাওয়া কারোর পক্ষে সম্ভব না সে যত ভালো নাট্যকারই হোক না যত ফার্স্টেড নাট্যকার হলেও খালি নাটক লিখে খাবো এটা সম্ভব না এই হচ্ছে আমার আমাদের বেঙ্গলের অবস্থা উপন্যাস কাহিনী কবিতা এইগুলো আর কিছুই লিখছেন না তারও সেটা মানে মোটেই নাটকের উপরে নির্ভর করছে না কিন্তু আচ্ছা এদিকে বিভিন্ন লোক বক্তৃতা দিয়ে গেল আলোচনা করে গেল সেটাকে ওয়ার্কশপ বলা হয় আমি কি অর্থে ব্যবহার করি এই ওয়ার্কশপ প্রসেসটা প্রথম আরম্ভ হয় গ্রুপের মধ্যেই শতাব্দীর ভিতরে কারণ এই যে অঙ্গনমঞ্চ বা নতুন ধরনের থিয়েটার এইখানে করতে গেলে একটা অন্য ধরনের ট্রেনিং নিতে হবে এটা জানা ছিল সেইভাবে বাক্স প্রসেসটা শুরু হয় যে আমাদের শরীরের সম্ভাবনা আমরা যেটুকু ব্যবহার করি ন্যাচারেলিস্টিক নাটকে আমাদের ডে টু ডে দৈনন্দিন জীবনযাত্রা যেটুকু শরীর ব্যবহার করি সেইটুকুরই নকল হচ্ছে ন্যাচারালিস্টিক কিন্তু দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের এই সভ্য জগতে শরীরের ব্যবহার খুব কম হাতের হয় পায়ের হয় মেরুদণ্ডের হয় এখন এই শরীরটার সম্বন্ধে অবহিত হওয়া তার সম্ভাবনাগুলোকে জানা পোটেন্সিয়ালগুলোকে এবং সেগুলোকে ব্যবহার করতে শেখা শুধু তাই নয় শুধু শরীরটাই নয় খালি শরীরের ব্যবহার শেখা তো সার্কাস নয় ফেয়ের তো সার্কাস নয় এখানে মন একটা বল এইখানে শরীর এবং মনের সম্পর্ক অর্থাৎ আমি একটা জিনিস চিন্তা করছি বা অনুভব করছি আমার ভিতরে সেটা আছে সেইটা বাইরে বেরিয়ে আসবে আমার শরীরের মাধ্যমে যেখানে সরযন্ত্র ভোকাল কর সেটাকেও শরীরেরই অংশগ্রহণ তুলছে অর্থাৎ শরীরের ভঙ্গিতে এবং শব্দে বেরিয়ে আসবে এই যে সম্পর্কটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্কশপ সেই ওয়ার্কশপটা শারীরিক কসরত নয় ঠিক উল্টো ওড়ার থেকেই প্রত্যেকটি জিনিসই শরীরের সঙ্গে মনটা জড়িত এই যে প্রসেসটা ট্রেনিং প্রসেসটা এইটাকে আমি আমার বাক্সের যে পদ্ধতি সেইটা বলব এটা হয়তো আমি বিভিন্ন জায়গার থেকে টুকরো টুকরো শিখেছি সেখান থেকে ওখান থেকে সেখান শিখেছি কিন্তু শেখবার পরে তারপরে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের গোষ্ঠীর প্রয়োজন অনুসারে আমাদের আন্দোলন বা মুভমেন্টের প্রয়োজন অনুসারে সেগুলোকে কিছু বাদ দিয়েছি কিছু গ্রহণ করেছি কিছু মডিফাই করেছি এবং একটা মূল নীতির ভিত্তিতে কিছু কিছু নতুন আবিষ্কার করতে আরম্ভ করেছি এবং সেটা করা যায় সেটা যে একমাত্র আমি করতে পারি আমিও পারে না ব্যাপারটা একেবারেই তা না কারণ আমি ওয়ার্কশপ করে এসেছি একটা জায়গায় তারা ওয়ার্কশপটা কন্টিনিউ করেছে তারাও কিন্তু ওর উপর ভিত্তি করে নতুন নতুন ওয়ার্কশপ তৈরি করেছে শতাব্দীতেও আজকে ধরুন একটা ওয়ার্কশপ আমি নিলাম না আরেকজন নিল মীরা নিলো কি দীপঙ্কর তারা যে বাক্সবগুলো করবে তার একটাও কিন্তু আগে আমি করাইনি আচ্ছা সব করে তারা কিন্তু ভেবে ওইগুলোর ভিত্তি করে একটা নতুন জিনিস করবে কারণ ওই প্রিন্সিপালটা একবার বুঝতে পারলে এটা কিন্তু করা সম্ভব ওটা পদ্ধতিটা বুঝতে পারলে ফলে ওই নতুন নতুন খানিকটা করে একটু করে বদল করে এ করে করা যায় এই বাক্সব পদ্ধতিটাই তাই না আমি যা করিয়েছি তার উপর ভিত্তি করে তারা নিজেরা নিজেদের ওই নাটকের প্রয়োজন লাগবে নিয়েছে আপনি তো বেশ কয়েকটা ওয়ার্কশপ দু তিন বছরের মধ্যে এবং সেখানে অর্ধেকের বেশি সময় আমি দিই কিন্তু অসম্ভব ভালো ব্যাচ পেয়েছিলাম এবং খাটুনি রেসপন্স থেকে কাজ হয়েছিল বলে যেটা করে নিমন্ত্রণ পেতে থাকে ত্রিপুরায় গেছি তারপরে আমাদের শতাব্দী ছাড়াও যে অন্য দলগুলির কথা বললাম রিতম পথ সেনা ওদের ওখানে গিয়ে বাকশপ নিয়েছি এইরকম করতে করতে আস্তে আস্তে একটা ওই বাইরে ওয়ার্কশপ নেওয়াটা আরম্ভ হয়ে যায় এবং পুনা ফিল্ম গিয়েছি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তিনবার গিয়েছি তারপরে কানপুরে করেছি ওই সম্প্রতি গেলাম তারপরে কিছু কিছু ইনস্টিটিউশন যেগুলো মানে থিয়েটার ওয়ার্কার নয় বা থিয়েটার করবে এরকম ভাবছে না এমন যেমন পুনা ফিল্ম ইনস্টিটিউটই সেরকম তারা তো থিয়েটার করবে না তবু তাদের অন্তত একটা আছে তার সঙ্গে রিলেটেড কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন তারা ডিজাইনার হবে কিন্তু তাদের ওই শিক্ষা পদ্ধতির মধ্যেই আছে যে ডিজাইনার হতে গেলে একটা ওয়াইডার পার্সপেক্টিভ লাগে কিন্তু জেনারেল স্টাডিজ বলে তাদের একটা কোর্স আছে যেখানে তো খানিকটা কেউ পড়লো মানে ইলেকটিভ কেউ হয়তো হিস্ট্রি কেউ হয়তো জিনিসগুলো নিয়ে আর একটু ব্রডন করা সেই ব্রডন করার পদ্ধতিতে আমার ওয়ার্কশপটাকে ওরা পার্ট অফ দ্য কোর্স করে আপনি কি মনে করেন আরো একটু ভালো পার্ট পাই তো এই উদ্দেশ্য নিয়ে এলে আমার মনে হয় তাদের কাউকে বেরিয়ে চলে যাবে ভেতরে প্রবেশ করবে কিন্তু তারা যদি মনে না আচ্ছা ঠিক আছে আমি তার দিন না। দেখা দেখা এটা অন্য ধরনের জিনিস এই বলে মনটাকে খুলে রেখে গ্রহণ করবার চেষ্টা করেন তারপর নিজেই ঠিক করতে পারবেন ওর কতটুকু গ্রহণ করবেন কতটুকু বাদ দেবেন কি করবেন তিনি ঠিক করবেন আমার ধরনের উপকার হবেই তার কারণ ওয়ার্কশপটা আসলে বলি থিয়েটার ওয়ার্কশপ কিন্তু এর মূল অ্যাপ্রোচটা থিয়েটার না মূল অ্যাপ্রোচটা মানুষ আগে মানুষ তারপর তার নিজের ভিতরে কি আছে তার দেহ কি করতে পারে এটা তো মানুষের প্রয়োজন জানা এটা খালি থিয়েটার ম্যান এর প্রয়োজন সত্য কথা নয় বা তার ফিলিংস কি করে বার করে আনতে হয় কমিউনিকেট করতে অন্যের কাছে কমিউনিকেশন তো থিয়েটার ছাড়াও তো অনেক রকমের কমিউনিকেশন আছে তো সেটা তো খালি থিয়েটারের ব্যাপার নয় সুতরাং জিনিসটা অনেক ফান্ডামেন্টাল যার জন্য যারা থিয়েটার শিখবো বলে আসে তারা প্রথম থেকে আচ্ছা এই যে গেমটা আমরা খেললাম এটা আমার থিয়েটারে কি উপকার হলো এই প্রশ্নটা করলেই সব মাস সেই জন্য আমি গোড়াতেই বলে দিই যে প্রশ্নগুলো যদি তোমাদের থাকেও আমি সাত দিনের বাকশপ নেবো আমি শুনবো কিন্তু জবাব দেবো না আমি পঞ্চম দিনে ষষ্ঠ দিনে জিজ্ঞেস করব কি প্রশ্ন আছে করলে আমাকে একটা থিওরিটিক্যাল লেকচার দিতে হতো যে কি করে কি মনস্তাত্ত্বিক পদ্ধতির মধ্যে দিয়ে এইটাতে এই ফল হয় সে থিওরিটিক্যাল লেভেলেই রয়ে যেত আমার পুরো কাজ হতো না তার থেকে এইটা এই পদ্ধতিটা করলে তার অভিজ্ঞতার ভিত্তিতে তারপর ধরুন এই যে ব্যাপারগুলো কম্পিটিশন কোঅপারেশন এই যে ব্যাপারগুলো এগুলো মানুষ হিসেবেই দরকার থিয়েটার ম্যান কিন্তু আমি থিয়েটারের জন্য করছি এমন ওয়ার্কশপ এমনও হয়েছে সাত দিন করে হোল জিনিসটাকে একটা ওয়ান্ডারফুল অভিজ্ঞতা বলে ধরে নিচ্ছে কিন্তু পার্সোনাল এটাকে থিয়েটারে কাজে লাগাতে হবে আসছি আজকাল ইনক্রিজিংলি আমি নিমন্ত্রণ পাই যারা থিয়েটার করছে থিয়েটার করবে তাদের কাছ থেকে নয় নিমন্ত্রণ পাই যারা ধরুন সোশ্যাল ওয়ার্ক লোকদের কাছে বা বস্তির লোকদের কাছে তাদের সংঘবদ্ধ করা তাদের মোটিভেট করা কনসেন্টাইজ করা এইসব নানা রকম টার্ম আছে আগে জানতাম না এখন একটু শিখেছি সেখানে কিন্তু কমিউনিকেশনটা বড় কথা কিভাবে তারা নিজেরা সোশ্যাল ওয়ার্কার নিজেরা একটা থিয়েটার তৈরি করে ওদেরকে দেখাতে পারে এবং তারও পরে স্টেপটা যেটা আসল স্টেপ ওদের দিয়ে থিয়েটারটা করাতে পারে ওরাই তাদের নাটক সৃষ্টি করলে তাদের সমস্যা নিয়ে করাতে পারে এইখানে ওয়ার্কশপটা যারা ওই স্টেজে থিয়েটার করবে টিকিট বিক্রি হবে লোক আসবে দেখবশপটাকে মানুষকে সঙ্গবদ্ধ করতে পারে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন আচ্ছা তাহলে আপনার কিরকম লাগে এই ধরনের এই উদ্দেশ্যে যারা ওয়ার্কশপ করছেন তাদের জন্য কাজ করতে খুব ভালো খুব ভালো লাগে খুব ভালো লাগে আমি ধরুন এই ছিল ব্যাঙ্গালোরের দুটো ওয়ার্কশপ ছিল ব্যাঙ্গালোরে হয়তো ঠিক এই সোশ্যাল ডেভেলপমেন্ট এজেন্সি সেটা প্রায় একটা সেমি পলিটিক্যাল গ্রুপ যদিও পলিটিক্যাল কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড নয় সেটা সমুদায় বলে একটি অল কর্ণাটক অর্গানাইজেশন আপনি নাম শুনেছেন বোধহয় তারা ওই গ্রামে কাজ করবে ধরুন ফিউডালিজমের বিরুদ্ধে বা কুসংস্কারের বিরুদ্ধে বা ওই ইনলিটারেসির বিরুদ্ধে এরম ধরনের কতগুলো জিনিস বা ওই এর উপরে মেয়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে এরম ধরনের কতগুলো বেসিক ইস্যু যেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোক বা সুস্থ মালা লোক একত্র হতে পারে সেই রকম ধরনের সেই ধরনের কাজের জন্য অর্গানাইজেশন ব্যাঙ্গালোরে দুটো এই ধরনের লোক পেয়েছে। ব্যাঙ্গালোরে তো সোশ্যাল ওয়ার্কারই আচ্ছা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে দুপা পেয়েছি হায়দ্রাবাদে ওই রকম একটি অর্গানাইজেশন আমি নিমন্ত্রণ করেছে। কলকাতা ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক বলি চারটি পরপর এ করলো বিভিন্ন জায়গার থেকে নিমন্ত্রণ করলো পরপর চারটি আট দিনের বাক্সের লোক এবং তারা তামিলনাডুতে এরকম একটা বাক্স ক্যাম্প করতে চাইছে জানিয়েছিলাম এছাড়াও তারপরে কলকাতার মেয়েদের প্রত্যাচারের উপরে স্ট্রিট থিয়েটার করে তাদের সেই সংগঠনের লোক কলকাতার ওয়ার্কশপে এসে করে গেছে হায়দ্রাবাদ থেকে এসে করে গেছে এখানে আচ্ছা তাহলে মানে আপনার মনে একটা সন্তোষ যে আবার ওই সোশ্যাল মানে যেমন এরাও তো থিয়েটারের লোক না কিন্তু কাজে লাগাতে চাইছে এবং লাগছে কাজে ওদের কারণ ব্যাঙ্গালোরে আমি প্রথমবার ওয়ার্কশপ করার সময় আমি অফার পেলাম যে তুমি আবার আসছো বছর খবর টবর পেয়ে বললো যদি নিমন্ত্রণ করি আসবে এইভাবে জিনিসটা হচ্ছে তার মানে আমি এখন থিয়েটারের লোক বলে অতটা পরিচিত না আমি বরং সোশ্যাল ওয়ার্কার হিসেবে বেশি পরিচিত বাইরের আমি এই কাজই করি বলে অনেকে জানি ভালো হতো সেটা আমি নই এখন জিনিসটা হচ্ছে ওই আর পার্টিক বলুন আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞেস করার ইচ্ছে ছিল আপনার তো অনেকগুলো মানে এইটা এতক্ষণ আপনার কথাটা মানে আপনার ডাইরেক্ট আপনি যে কাজটা করলেন শুনলাম এবারে একটু আপনাকে দিয়ে শুনতে চাই অন্য রাজা কাজ করলেন আপনার নাটক অনেকগুলো হয়েছে একাধিক নাটকের একাধিক হয়েছে আপনি দেখেছেন আপনার নাটক ভারতবর্ষের এই কয়েকটা ডিরেক্টরদের কাজ নিয়ে আপনি যদি কিছু বলেন আপনার কয়েকটা নাটকের সম্পর্কে ডিফারেন্ট প্রোডাকশন সম্পর্কে যদি বলে দুটো একটা জিনিস সম্বন্ধে অনেক কিছু বলতে ইচ্ছে করে না বলুন খুব একটা কিছু নেই কি বলবো প্রথম কথা হচ্ছে যে যুগটাতে আমার বাইরে অভিনীত হয়েছে সেই যুগটাও পার হয়ে গেছে আমার নিয়ে করছে কিন্তু যেমন গুজরাটে গেলাম সুরাটে সম্প্রতি সুরাট থেকে করে এলাম অনেকের মুখে শুনলাম যে ওখানে আমার সারি রাত হয়েছে বাগলা ঘণা হয়েছে পাখি ইতিহাস এইগুলোর একটা তুলনামূলক সমালোচনা করা বা কোনটা কেমন লাগলো বলা খুব একটা পয়েন্ট আমি পাই না সে তো হতে পারে আমার মনে হচ্ছে হ্যাঁ ক্যসেট ক্যসেটে রেজি पर छोड़ करके अगले আগলে पर जा रहे।